উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবন উতবাহ রহমতুল্লাহ আল্লাহ হতে বর্ণিত আয়সা রাজ্লাহ তালাহ্না ও আব্দুল্লাহ ইবনু আব্বাস রাজতাহ বলেছেন নবী সাল্লাহ আলিয়া সাল্লামের মৃত্যু পীড়া শুরু হলে তিনি তার একটি চাদরে নিজ মুখমণ্ডল আবৃত করতে লাগলেন যখন শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল তখন মুখ হতে চাদর সরিয়ে দিলেন অবস্থায় তিনি বললেন ইয়াহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে এ বলে তারা যে বিদায়তে কার্যকলাপ করত তা হতে তিনি সতর্ক করেছিলেন